আসসালামাইকুম রহমতুলিল্লা রসুল ফখোর সুপ্রিয় দর্শক বিন্দু আজকের আলোচনায় থাকছে ইসলামের কিছু বৈশিষ্ট্যের কথা ইসলামের অনেক বৈশিষ্ট্য যা কোনো বর্ণনাকারী বর্ণনা করে শেষ করতে পারে না যা কোনো লেখক লেখে শেষ করতে পারে না আমরা যতই বলবো যতই বর্ণনা করব ইসলামের বৈশিষ্ট্য শেষ করা যাবে না যতই লিখবো ইসলামের সমস্ত বৈশিষ্ট্যগুলোকে সুন্দর করে লিখে সুন্দর রূপ দান করা যাবে না ইসলামের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে কথাও আসছে যে ইসলামের সৌন্দর্য হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম মানুষকে অহংকার প্রদর্শন করতে নিষেধ করেছে অহংকার অহংকার প্রদর্শন করবে না আমি আপনি মানুষ হিসাবে মনে করতে হবে যে আমরা সামান্য কিছু আল্লাহর কাছে আমরা কিছুই না আল্লাহর কাছে একটা সামান্য একজন বান্দা আল্লাহর কাছে একটা সামান্য কীট পতঙ্গের মতো আমরা অসহায় বান্দা অত অসহায় দুর্বল হওয়ার কারণে আমাদের অহংকার সাজে না এই অহংকার থেকে বাঁচার জন্য তুমি তোমার মুখমন্ডলকে তোমার চেহারাকে অন্যর কাছ থেকে অহংকার বশত ফিরিয়ে নেবে না আমরা অনেকেই আছে ও ওর সাথে কথা বলে কি হবে ও আমি ওর থেকে অনেক বড় আমাদের অনেক কিছু আছে ওর কি আছে ওর সাথে আমার কথা বলার কি দরকার এরকম মনে করে আমরা ওদেরকে নেগ্লেক্ট করি ওদেরকে আমরা অহংকার বসত আমরা ওদের থেকে আমরা মুখ ফেরিয়ে এলি এরকম অনুমতি কিন্তু ইসলামে নেয় আল্লাহ বলছেন ওলা তো সাহা খালী নাস খবরদার মানুষ থেকে তুমি সাথে কে ফিরিয়ে সাক্ষাৎ করবে ভালোভাবে কথাবার্তা বলবে বুঝতে না পারে যে আপনি অহংকার করে তার সাথে কথা বলতে চাইছেন না বলা তো এর খাদ খবরদার অন্যের কাছ থেকে তোমরা মুখ ফিরিয়ে নিবে না আর আল্লাহর এই জমিনে অহংকার দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না আল্লাহর জমিন কে অন্য একটা আহতের মধ্যে আসছে যে যদি তোমরা আল্লাহ করতে চাও তাহলে কি তোমরা আল্লাহর আল্লাহর জমিনে তোমরা আর পাহাড়ের উচ্চতা পথে তোমরা কি এমন যে তোমরা অহংকার প্রদর্শন করছো তাই আল্লাহ বলছেন ওলা ফিল শেফিল্লা মারহা আল্লাহর জমিনে অহংকারের সাথে চলাফেরা করবে না কেন কারণ হচ্ছে অহংকার করা মানুষের সাজবে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এই অহংকার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য অহংকার থেকে আমাদেরকে বিরত থাকার জন্য শিক্ষা দিয়েছেন জানিয়ে দিয়েছেন যে অচিড়ি নিয়ে বেড়ায় টেনে নিয়ে বেড়ায় অনেকে আছে আমরা জামা পেন্ট ব্যবহার করি মনে রাখবেন পোশাকেরও একটা নিয়ম পদ্ধতি ইসলাম আমাদেরকে দিয়েছে আমরা যে কোনো পোশাক পরতে পারি এতে আমাদের কোনো বাধা নাই প্যান্ট পরেন অসুবিধা নেই শার্ট পরেন অসুবিধা নেই সেরোয়ানি পরেন অসুবিধা নেই যা ইচ্ছা তাই পরেন অসুবিধা নেই কিন্তু একটা নিয়ম পদ্ধতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি যে আপনার প্যান্ট আপনার পাইজামা আপনার জামা আপনি যা ব্যবহার করছেন তা কোনো যেন আপনার গিরে বা টাকডু গিরের নেচে আপনার গরমের নিচে যেন না যায় এটা কিন্তু ইসলামে বাধা আছে কারণ এর শাস্তির কথাও ইসলামে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যার লুঙ্গি বা যার প্যান্ট টাকনু গিরের নিচে ঝুলবে তাই ওর অংশটুকু জাহান নামে যাবে সেই জিনিসটা জাহান নামে যাবে একথা থেকে বোঝা যায় বা একথা থেকে আমরা বুঝতে পারি যে নুগি পেন যা কিছু আমরা ব্যবহার করব। ব্যবহারের মধ্যে কোনো অসুবিধা নেই পোশাক পরিধান করতে পারি তবে অসুবিধা হচ্ছে যে ওই ওই পোশাক যেন টাকনু ঘিরে নিচে না যায় তাই আল্লাহ নবী বলছেন যে অহংকার বসত তার পেন তার পাজামেকে কে টানতে টানতে নিয়ে যায় ছেড়াইতে ছয় ছড়াইতে নিয়ে যায়, তার প্রতি মহান আল্লাহ রবুল আলমিন রহমতের দৃষ্টিতে দেখবেন না অন্য একটা হাদিসের মধ্যে বিশ্ব প্রকারের মানুষ এমন হবে যাদের প্রতি মোহন আল্লাহ রবুল আলমিন ক্যামতের দিনে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না তাদেরকে পাক ও পবিত্র করবেন না এবং তাদের জন্য হবে যন্ত্রণাদায়ক শাস্তি বা আদাব কষ্ট একজনকে সেক্ষণ যান বৃদ্ধ ব্যবচারী বৃদ্ধ ব্যবচার করেছে একজন যুবক মানুষ বলিষ্ঠ মানুষ শরীরে তার শক্তি আছে প্রবৃতি আছে চাহিদা আছে এই মানুষের দ্বারাই ব্যবিচার হয়ে যেতে পারে এটা স্বাভাবিক কথা এ ব্যবিচার করে ফেলতে পারে কারণ এ যুবক এর এখন শরীরে ফুটন্ত রক্ত রয়েছে এর এখন শরীরে শক্তি রয়েছে এখন সবল এখন বলিষ্ঠ মানুষ অর্থাৎ এই বলিষ্ঠ যুবকের দ্বারাই ব্যবচারের কাজ হয়ে যাওয়াটা কোন বিচিত্রের ব্যাপার নয় এটা হতেই পারে এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় এটা স্বাভাবিক ব্যাপার একজন গেছে সে যদি করে ফেলে তা আল্লাহ তার দিকে তাকিয়ে তার অপরাধটা অনেক বেশি আর দুই নম্বর হচ্ছে মালিক শাসক যদি মিথ্যা কথা বলে আরে শাসক তো মানুষদেরকে শাসন করার জন্য আসছে অন্যায় অনাচার দেখে মানুষদেরকে রক্ষা করার জন্য আসছে যে নেতা যে দায়িত্বশীল সে যদি শাসন না করে সেই যদি নিজেই অন্যায় করে তাহলে শাসন করবে কে অন্যায় থেকে বাধা দেবে কে সমাজ তো অন্যায় জর্জরিত হয়ে যাবে দেশ তাইলে চলবে কেমন করে তাই আল্লাহ নবী বলছেন যদি শাসক বাদশাহ যদি মৃত্যু হয় তাহলে তার শাস্তে অনেক বেশি হবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন তার দিকে তাকিয়েও দেখবে না তাকে পাকও পবিত্র করবেন না এবং তার জন্য হবে কষ্টদায়ক শাস্তি এবং যন্ত্রণাদায়ক শাস্তি আর তিন নম্বরে হচ্ছেন আ আলস্তাকবে যেটা আমার বলার উদ্দেশ্য যে গরিব অহংকারী বড় লোকের টাকা আছে পয়সা আছে বিষয় সম্পত্তি আছে তার অহংকার করার একটা হয়তো মাধ্যম আছে টাকাকে নিয়ে গর্ব করছে পয়সা নিয়ে গর্ব করছে ধন সম্পত্তি নিয়ে গর্ব করছে জোন আছে ছেলেপিলে আছে ইত্যাদি অনেক কিছু আল্লাহ তাকে দিয়েছে তাই হয়তো সে হয়তো গর্ব করছে কারণ সে ধনী মানুষ কিন্তু যে গরিব মানুষ যার টাকা নেই যার পয়সা নেই তার গর্ব করা তো সাজে না তার অহংকার করা তো সাজে না তাই আল্লাহ নবী মোহাম্মদ গরিব মানুষ অহংকার করে তাহলে তার অবস্থা এই হবে যে তাকে আল্লাহ রবুল্লা আলমিন ক্যামতের মাঠে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাকে পাক ও পবিত্র করবেন না এবং তার জন্য হবে যন্ত্রণাদায়ক শাস্তি এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্যের দিক ইসলাম আমাদেরকে বাধা দিয়েছে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা এক একই মায়ের একই বাপের সন্তান হিসাবে কারোর কোনো অহংকার প্রদর্শন করব না রসলে করিম সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ তালা বলেছেন আমার চাদর নিয়ে টান টানি করে তাকে কিন্তু আমি শাস্তি দেব। কারণ অহংকার শুধু আল্লাহর সাজে অহংকার শুধু আল্লাহ করতে পারে। আল্লাহ হচ্ছেন মহান এবং আল্লাহ হচ্ছেন তিনি অহংকারের অধিকারী তার সবকিছুই চলবে কিন্তু কোন মানুষ সামানন একজন বান্দা হিসাবে সামান্য একজন মানুষ হিসাবে তার অহংকার করাশিষ্ট হচ্ছে যে ইসলাম আমাদেরকে এমন কিছু মাধ্যম দিয়েছে যে মাধ্যমগুলির মাধ্যমে আমরা মহান আল্লাহর সাথে সম্পর্ক এবং সংযোজন সৃষ্টি করতে পারব যে মাধ্যমগুলির মাধ্যমে যে কাজগুলিকে পালন করা তাদের জন্য অপরিহার্য এবং ফরজ করেছেন আর এই অপরিহার্য ফরজ কাজগুলি পালন করার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে পারবে এটা হচ্ছে ইসলামের এক মহান দিক এমন না যে বান্দার আল্লাহর সাথে কোন সম্পর্ক না কিংবা বান্দার শুধু আল্লাহকে একবার স্মরণ করবে না বরং আল্লাহ রহব্বুল আলমিন কিছু কাজ এমন দিয়েছেন যেটা প্রতিদিন করতে হয় আবার কিছু কাজ এমন দিয়েছেন যা কখনো কখনো করতে হয় এখন একটু বিরতি নিচ্ছি বিরতের পরে আবার আসছি সাথে থাকুন মনের ধর বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ হাশেম মাদানি চোখ ও জীবের আপদ থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের দুপন শুধু বিশ টিভি বাংলায় দেখুন চোখ ও জীবের কুফন প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত দশটায় বাংলাদেশে আর রাত সাড়ে ভারতে বাংলায় সোল্যুশন ও ফ্যামিলি স্টেটাস ভার্চুয়েন্ট ডক্টর জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাগিনী প্রতি শনিবার রাত আটটায় বাংলাদেশের ও রাত সাড়ে সাতটায় ভারতে বিস টিভি বাংলায় is Fariq Zakineik. I am Zikralaik. My name is Rusta Naik. You are the best of people. You are the best of people, you are the best of mankind, you are the best of all. You are the best of all. You are the, the best of all. My sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Allah has told you, that Islam is a beautiful world of peace. It is a beautiful world of peace. যে ইসলাম এমন কিছু মাধ্যম আমাদেরকে দিয়েছে যে মাধ্যমগুলির মাধ্যমে আমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গুলির বান্দা তার গুণাগুলিকে আল্লাহর কাছে পেশ করে এই নামাজের মাধ্যমে বান্দা তার প্রয়োজনের কথা আল্লাহকে বলে এই নামাজের মাধ্যমে বান্দা তার সমস্যার কথা আল্লাহর সামনে তুলে ধরে এই নামাজের মাধ্যমে বান্দা তার রুনা আল্লাহর সামনে পেশ করে আল্লাহর কাছে ক্ষমা চায় এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি কামনা করে এই নামাজের মাধ্যমে বান্দা ইহুকালে এবং পরকালে সফল কাম হতে চায় সাফল্য মন্ডিত হতে যায় বা সফলতা অর্জন করতে চায় এই নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধু এই কারণেই যে আমরা আল্লাহর সাথে সম্পর্ক এবং সংযোজন রাখতে পারব তাই তো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ বৈশিষ্টের কথা আমাদেরকে বলে গেছেন আরও নামাজ করে গেছেন তারাও নামাজ পড়ে গেছেন যেমন হজরতে ইসমাইল আলাই সম্পর্কে সোরা মরিয়ামের মধ্যে বলা হয়েছে रक्षाकारी एक आल्ला नबी छो आलावार लोक दे के नाम कथा बोलें বুঝতে পারা গেল যে হজরত ইসমাইল আলহ সাল সালাম নামাজ কায়ম করতেন কারণ তিনি তার পরিবারের লোকদেরকে নামাজের নির্দেশ দিতেন তার অর্থ হচ্ছে এই যে তিনি নিজেও নামাজ পালন করতেন তিনি নিজেও নামাজ কায়েম করতেন অনুরূপভাবে। ভাবে হজরতে মূসা আল্লাহ সালাত সম্পর্কে আসছে আল্লাহ তালা তাকে কথা বলার জন্য ডাকছিলেন তারপরে আল্লাহ তালা তাকে সম্বোধন করে বলছেন ইন্নি আনাল্লাহ হে মসা আমি আল্লাহ লা ইলাহা, ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই আমি ছাড়া কোনো মাবুদ নেই ফাবুদুনি অথব হে মুসা শুধু আমারই ইবাদত করবে ও আকিম ইসাল জিক্রি আর আমার শরণার্থে নামাজ কায়ম করবে এতটুকু আমরা জানি না বা এই জিনিস আমরা জানি না যে তাদের নামাজের তরিকা পদ্ধতি কি ছিল তাদের নামাজ কিল তারা কিভাবে কে নামাজ পড়তেন কখন কখন নামাজ পড়তেন এরকম কোন বিশ্লেষণ এবং এর কোন মানে বিস্তারিত আলোচনা আসেনি। তবে শুধু বলা হচ্ছে যে তারা তারা নামাজ নামাজ কায়েম হজরত ইসা আলাহিসাল্লামের কথা শুনুন আল্লাহ তাহা হজরত ইসা আলাহি সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তার বাপ ছিল না মারিয়াম তার মা যখন মারিয়াম গর্ভবতী হয়ে গেল তিনি সমস্যায় পড়ে গেলেন যে বিনা বাপে ছেলে দেখে সমাজের মানুষ কি বলবে মানুষকে কি ওই কথাটা কোরানে তুলে ধরে বলেছেন মারিয়াম তখন জাতির লোকেরা বললো তুমি তো একটা আজীব আশ্চর্যজনক জিনিস নিয়ে হাজির হয়ে গেছো তোমার বিয়ে হয়নি তোমার স্বামী নেই তোমার শাদী হয়নি তুমি এই ছেলেকে থেকে পেলে মা কানা তুমুকে বাগিয়া উক্ত হারুন বোন তোমার বাপ ভালো ছিল তোমার মা ওই ছিল আশা আর এলেই তখন মারিয়াম আলি হাসালাম ইশারা করে বলল এর বাপকে একই জিজ্ঞাসা করে নাম কাইফা নকালেম এর সাথে আমরা কেমন করে কথা বলবো মানকান তখন হাজ ইসা আলাইসালাম কথা বলে উঠলেন ছোট শিশু একদিনকার শিশু কথা বলে উঠলেন কিভাবে কথা বললেন আল্লাহ কথা বলার শক্তি দিলেন তাই হাদিসের মধ্যে আছে কয়েকটি ছেলে শিশু অবস্থায় কথা বলেছিল তাদের মধ্যে একটি হচ্ছেন হজরত ইসা আল সালাম যিনি ওই বয়সে কথা বলেছিলেন একেবারে শিশু অবস্থায় ওই দিনই যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনে তিনি কথা বলেছিলেন যখন কথা বলার শক্তি সাধারণত কার হয় না কিন্তু আল্লাহ তাহলে তাকে কথা বলার শক্তি দিলেন তাই তিনি কথা বলে উঠে বললেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর একজন বান্দা আল্লাহ আমাকে তার কুদরত দুনিয়াতে পাঠিয়েছেন ইন্নি আব্দুল্লাহ। আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ আব্বাল আমাকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে আর আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি যতদিন দুনিয়াতে জীবিত থাকবো নামাজ কায়েম করব আর জাকাত দেবো সুহান আল্লাহ তো নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কায়েম হয় আর এই নামাজ প্রত্যেকরা নবীরা আদায় করে আল্লাহর সাথে সবসময় একটা সম্পর্ক কায়েম রেখেছিলেন এই সম্পর্ক কায়েম রাখার জন্যই আল্লাহ রব্বুল আলী হাম এই নামাজের গুরুত্ব দিলেন এই নামাজের গুরুত্ব দিয়ে রাসুল করিম সাল্লাহ আলী হসাল্লাম বললেন যে নামাজ হতে এত গুরুত্বপূর্ণ জিনিস যে এই নামাজের আমার চক্ষু শীতল হয়ে যায় আমার কাছে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে মহিলা আর সুগন্ধি এই দুটি জিনিসকে আমি খুব ভালোবাসি ও জুরাত আইনি আর আমার চক্ষু শীতল হয়ে যায় তখন যখন আমি নামাজে দাঁড়ায় তাই রসুলের কারিম সাল্লাহ সাল্লাম হজরত বিলালকে ডাক দিয়ে বলতে নিয়ে আদান দিতে বলছেন কারণ নামাজের মাধ্যমে রসুল করিম সাল্লাহ আলহি সাল্লামের চক্ষু শীতল হয়ে যেত এটা হচ্ছে আল্লাহর মহান এক ইবাদত এই ইবাদত ছাড়া কোনো মানুষের মুক্তির কোনো আশা করা যাবে না আপনি যদি নামাজের ব্যাপারে উদাসীনতা অবলম্বন করেন আপনাকে করা হবে সেটা হবে নামাজ সম্পর্কে সহিদে বিশ্ব নবী মোহাম্মদ রসো সাল্লাহ বলে গেছেন তিনি বলছেন নামাজ যদি ঠিক থাকে তাহলে অন্যান্য কাজ সব ঠিক হয়ে যাবে এই কথাটির অর্থ কি এই কথাটির অর্থ এই যে একটা মানুষ নামাজ ঠিক মতন পরে গেছে নামাজের ব্যাপারে তার কোন উদাসীনতা ছিল না নামাজের ব্যাপারে তার কোনো তুটি ছিল না নামাজ ঠিক মতন পড়ে গেছে কিন্তু অন্যান্য কাজের ব্যাপারে হয়তো কোথাও ঘাটতি আছে অন্যান্য কাজের ব্যাপারে হয়তো কোথাও কমতি আছে কোথাও হয়তো কিছু বাকি রয়ে গেছে কোথাও নাক্স রয়ে গেছে আল্লাহ রব আলমিন কেমতের মাঠে আপনার এই ঘাটতি পূরণ করে দেবেন এবং আপনাকে অন্যান্য ব্যাপারে যদিও কিছু হয়ে থাকে সেগুলি আল্লাহ রবুল আলমিন আপনার পূরণ করে দিয়ে আপনাকে মাফ করে দিবেন কারণ হয়তো আপনার নামাজ কারণ আপনার নামাজ ঠিক আছে তাই নবী বলছেন ফাইন সালো হাত এক চরম ঐক্য সৃষ্টি হয় এবং মুসলমানদের একটা ঐক্যের চরম দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় এই নামাজের মাধ্যমে দেখেন নামাজে দাঁড়াই ছোট বড় ধনী গরিব ধুলো কালো রাজা আর মানে পূজা শাসক শাসিত সবাই একই কাতারে দাঁড়িয়ে যায় কারোর মধ্যে কোনো পার্থক্য থাকে না যেন একই মায়ের একই বাপের সন্তান সবাই একই কাতারে দাঁড়িয়ে গেছেন একজন শিক্ষিত মানুষ দাঁড়িয়ে আছে একজন ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে একজন ব্যারিস্টার দাঁড়িয়ে আছে একজন নেতা দাঁড়িয়ে আছে একজন ধনী দাঁড়িয়ে আছে আর তাদের পাশে হয়তো দাঁড়িয়ে আছে একজন সাধারণ রেস্কা চালানোলা একজন সাধারণ শ্রমিক একজন সাধারণ মানুষ ওর পাশে দাঁড়িয়ে আছে এই রেস্কা চালানোওয়ালা পাশে দাঁড়িয়ে গেছে কারো কিছু বলার নাই এই বড় মানুষটি কিন্তু এরকম আমি এত বড় এক শিক্ষক ছাত্র আমার সম্মান করলো না আমার পাশে দাঁড়িয়ে গেল। বলার অধিকার নেই কারণ নামাজ মানুষকে শিক্ষা দিচ্ছে ঐক্যের শিক্ষক সবাই আমরা সমান ধনী গরিব ধোলো কালো ছোট বড় এবং বিনা কোনো পার্থক্যে আমাদেরকে নামাজ আদায় করতে হবে এই ঐক্যের দৃষ্টান্তটা আমরা দেখতে পাই তাই আল্লাহ কোরআনে বলে দিলেন ও আর মানে তুমি একা নামাজ পড়বে না তুমি ইচ্ছা মতন ঘরে একা নামাজ পড়বে না তা চলবে না আল্লাহ করে এরকম অনুমতি কিন্তু ইসলামে নাই আরে একজন অন্ধ মানুষ আল্লাহ নবীর কাছে আসছে না রাসুল আল্লাহ আমি অন্ধ মানুষ বাড়ি থেকে আসার মতন আমার কোন শক্তি নাই বা এমন লোক নেই যে আমাকে বাড়ি থেকে আমি কি বাড়িতে আল্লাহ নবী প্রথমে কি আজান শুনতে পাও তো লোকটি বলছে যে হুজুর আমি আজান তো শুধু পাই তোমার আল্লাহ নবী যদি আজান শুনতে পাও তাহলে কিন্তু তোমাকে মসজিদে আসতেই হবে তোমার মসজিদে আসা ওয়াজিব ফরত হয়ে গেছে এই যে ওয়াজিব আর করা হয়েছে কেন কারণ একসাথে যখন মুসলমানরা নামাজে কাতারে দাঁড়াবে আমরা দেখতে পাই যে নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয় ছোট বড় মধ্যে সেখানে কোন পার্থক্য থাকে না আর নামাজের গুরুত্ব দিতে গিয়ে জামাতের গুরুত্ব গিয়ে নবী বলছেন আমার মনে হয় কোনো সময় আমার মনে আসে যে আমি দিতে বলে কাউকে নামাজ দায়িত্ব তারপরে এমন লোকদের কাছে যাই যারা নামাজের জামাতে সাথে নামাজ পড়ার জন্য মসজিদে আসেনি তাদের কাছে গিয়ে তাদেরকে তাদের বাড়ি সহ জ্বালিয়ে দিয়ে কিন্তু আবি এরকম করতে পারি না কেন কারণ সেখানে নারীরা আছে সেখানে ছোট শিশুরা আছে সেখানে এমন অসুস্থ মানুষও আছে যার হয়তো মসজিদে আসার মতন কোন ক্ষমতা ছিল না তাদের কথা ভেবে আমি এই কাজটা করতে পারি না তো ভাইরা আমার বলতে চাইছিলাম যে নামাজের মাধ্যমে বান্দার সাথে এক আল্লাহর সম্পর্ক কায়েম থাকে বলেই এই নামাজের বিধান আমাদেরকে দিয়েছে এখান থেকে আসি আবারও দেখা হবে সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত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 जगत दामाते हैं शून्य তিন শূন্য এক আই ব্যানি চার নয় এ আর এট তিন দুই তিন শূন্য এক সৌর তিন টাকা পরিচর্যা ছাড়া কোন জিনিস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 काल रात और रात बांगल एगारोट भारत पिस टीवी बांगलाय